বাংলা মানবতা সমাধান মাধহু আনস্তাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহিদিহিল্লাহু ফালা মুদলিলাহ ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া নাশহাদু আন্না সাইয়াদানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া ওয়মান দে আবেদ আওয়ি ইউম পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা যদি আল্লাহ তালার হেফাজত করি আল্লাহ তালার হুকুমগুলোর হেফাজত করি আমল করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন কিভাবে আল্লাহ তালার হেফাজত আমরা পেতে পারি এবং কিভাবে আল্লাহ তালা মমির বান্দাদেরকে হেফাজত করেছেন সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই বিষয়টি আজকে আমাদের আলোচনা আল্লাহ আল্লাহতালাকে যারা ঠিক আল্লাহ আল্লাহতলা হুকুমগুলোকে পালন করেছেন জমিনের ভিতরে এই পৃথিবীর মধ্যে তাদেরকে আল্লাহ তালা কিভাবে সাহায্য করেছেন বিপদে আপদে দুশ্মনের মোকাবিলায় এসব কিছু আমরা কোরআন এবং হাদিস থেকে প্রচুর শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে আমরা যদি নিতে পারি তাহলে আমরা আমাদের জীবনের দিশা খুঁজে পাব এবং আল্লাহ তালার হেফাজতকে আমরা মিস করব না কিছু এক্সাম্পল আমরা নেব কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম আলহ সালু আসাল্লামের কথা যখন ইব্রাহিম আলহ সালাতুয়াশাল্লামকে আগুনে পড়ানোর জন্য নমরুদ ব্যবস্থা করে ফেলল কি বিশাল আগুন আর আগুনে ফেলে দেবে তিনি প্রস্তুত পরীক্ষায় পরীক্ষার মোকাবিলা করার জন্য। এই সময় জিব্রাইল আলহিয়া সলাতুয়াশাল্লাম ওনার কাছে এসেছিলেন এসে বলেছিলেন যে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি তিনি বলেছিলেন আমা আনতা আপনার সাহায্য সেটা আমার দরকার নেই আম্মা রব্বি ফালা আর যদি আমার রবের সাহায্য দরকার হয় অবশ্যই আমি সেটার মুখাপেখি আছি এবং তিনি বলেছিলেন হাসুন আল্লাহনাল যে আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে বড় রক্ষণাবেক্ষণকারী তিনি সবচেয়ে বড় অভিভাবক প্রোটেকশন দেনেওয়ালা আল্লাহ তালা প্রোটেকশন দিয়েছেন হুলনাইয়া নারুকুনি বারদাম সালাম আলাইব রাহিম বলেছিলাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তির কারণ হও আবার অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে তো অশান্তি শুরু হয়ে যাবে এমন ঠান্ডা হও যাতে করে সে শান্তি পায় এবং একই তাবাক্কল আল্লাহ তালা করেছিলেন একই স্লোগান দিয়েছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন তাদেরকে বলা হলো তোমাদের বিরুদ্ধে আরবের সমস্ত কবিরাগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে সমস্ত মানুষ তোমাদের বিরুদ্ধে কাজে তাদেরকে ভয় কর এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লি সাল্লাম এবং সাহাব যাননি আল্লাহ তারা ঘাবরাইনি আল্লাহর তাওকল করেছে ফেজাদ আহম ইমানা এই সমস্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার পরিস্থিতি তাদেরকে আরো ইমান বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালার প্রতি ভরসা আরও বেড়ে গেছে ওকআল হাসম তাঁরা বলেছিলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে বড় সাহায্যকারী তিনি সবচেয়ে বড় অভিভাবক মোহাম্মদদেরকে যুদ্ধ করা লাগেনি আল্লাহ তালা মুহদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছেন যুদ্ধ করার জন্য। তুমুল তুফান পাঠিয়ে দিয়ে কাফেরদের শিবিরে লণ্ডভণ্ড করে দিয়েছেন সব কিছু তারা পাত্তাড়ি গুটিয়ে মক্কার দিকে দৌড়ে দৌড়ে ভাগতে ভাগতে চলে গেছে এভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহর নেকবন্দদেরকে হেফাজত করেন আল্লাহর হুকুমগুলোর হেফাজত করলে কীভাবে আল্লা তালা বান হেফাজত করেন মানুষের হিসাবে কুলায় না আমরা আরও দেখি কোরআনে পাকে আমাদের জন্য সুন্দর ইতিহাস আল্লাহ তালা রেখে দিয়েছেন মুসা আলাহি সালামকে ধাওয়া করে ফেরাউন বনে ইসরাইল সহ চলে গেছে সাগরের তীরে সেখানে শেষ করে ফেলবে মুসা আল্লাহিসামের উম্মতরা ঘাবড়িয়ে গেল মুসা আলাহ সালাম ঘাবড়াননি তার তাকে বলল মুসা কী করলে আমাদেরকে দৌড়ে এদিকে নিয়ে আসলে এখন সামনে তো সাগর অথৈ পানি পেছনে ফেরাও এখন তো মাঝখানে পড়ে আমরা ভাগার কোনো রাস্তা নেই এমন জায়গায় নিয়ে দিলে আমাদেরকে তখন তিনি বললেন ধৈর্য ধর কাল্লা কখনও নয় আমার সঙ্গে আমার রব আছে সাইহাদিন তিনি আমাদেরকে হেদায় দিয়ে দেবেন রাস্তা দেখিয়ে দেবেন অস্থির হয়েও না এবং তাই হয়েছিল সেখান থেকে মানুষের হিসাবে পার হওয়ার কোনো উপায় নেই এ সাগর পাড়ি দেওয়ার কোনো উপায় নেই আর ফেরাউনে বিশাল বাহিনী পিছনে রেডি হয়ে এসেছে তাদেরকে মোকাবিলা করার মতো কোনো প্রস্তুতিও নেই এত অসহায় এই মুহূর্তে আল্লাহ আল্লাহতালা কিভাবে সাহায্য করলেন সাগরের মাঝখান দিয়ে দুই দিক থেকে পানি সরে গেলো মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেল মুসা আলহ ইসলাম তার সঙ্গে সাথী পার হয়ে গেলেন আর ফেরাউন ফলো করতে এসে তার কি শরীর সমাধি হলো ইতিহাস তার সাক্ষী আজকেও মিশরের মিউজিয়ামে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে আমার দেখার আল্লাহ আল্লাহতালা তৌফিক দিয়েছিলেন শুয়ে আছে আল্লাহ তালা বলেছে তোমার লাশকে আজকে তোমার এই শরীরকে আমি নষ্ট হতে দেব না আমার উদ্দেশ্য আছে লেতা কুন আলীমান খালফাকে আয়াহ পরবর্তীতে যারা নেক্সট জেনারেশন আসবে আগামীতে জেনারেশন পরে জেনারেশন শতাব্দী পরে শতাব্দী মানুষ তোমার থেকে শিক্ষা নেবে আল্লাহ আল্লাহতালার সঙ্গে দুশ্মনী করলে তার পরিণতি কি হয় আর আল্লাহ তালা যাদেরকে হেফাজত করতে চান মোমেনদেরকে কীভাবে হেফাজত করেন অবশ্য ট্যুরিস্টরা যায় দেখতে কিন্তু শিক্ষা তারা নেয় না তবে যারা শিক্ষা নেওয়ার তাদের জন্য আল্লাহ তালা কোরআনে পাকে সে কথা উল্লেখ করেছেন এইজন্য পরিস্থিতি যখন খুব ঘোলাটে হয়ে যায় জটিল পরিস্থিতি কোনো মোমেনের জীবনে সৃষ্টি হয়ে যায় তখন মোমেন ঘাবড়াবে না ও আল্লা তাহিনু ওলা তাহানু ও আন্তুমুলা আলাউনা ইন কুন্ত আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা দুর্বল হয়ে যেও না তোমরা হতাশ হয়েও না ভেঙে পড়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরাই কামিয়াব হবে তোমরাই বিজয় লাভ করবে যদি সত্যিকার মোমেন তোমরা হতে পারো পরীক্ষা হচ্ছে আল্লাহ তালা হেফাজত করবেন মোমেনদেরকে পরীক্ষার মাধ্যমে কিছু লোকের কষ্ট হতে পারে কিন্তু এই পরীক্ষায় ওয়ালানই সবেরিন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো বিভিন্ন পরীক্ষা আসবে তোমাদের জীবন বিপন্ন হওয়ার অবস্থা সৃষ্টি হবে ভীতি আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হবে নিরাপত্তা থাকবে না অর্থনৈতিক ব্যবসা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বহু রকমের ক্ষতি হতে পারে পরীক্ষা হতে পারে কিন্তু সর্বশেষ সুসংবাদ আছে অবশ্যই সাবিলীন যারা এই পরিস্থিতি এবং পরীক্ষার মোকাবিলায় সবর করবে তাদেরকে সুসংবাদ দান করুন কাজ মমিনকে আল্লাহ তালা শাস্তি দেন না পরীক্ষা মমনের জন্য শাস্তি নয় পরীক্ষা তার জন্য না রাস্তা খুলে দেয় তার জন্য বিশাল পুরস্কার নিয়ে আসে সব করে কিনা মোমেন একটু পরীক্ষা করে আল্লাহ দেখেন আমি ওয়ালানবল পরীক্ষা করব করবো আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন কাজে পরীক্ষা আসলে ঘাবড়িয়ে যাবে না মোমেন যাই হোক আল্লাহ তালা মোমিনের কে কিভাবে হেফাজত করেন সেই প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী বলেছেন তাউস এভনে কেসান তিনি ওমরা করতে গিয়েছেন মক্কা শরীফে তাওয়াফ করছেন তিনি বলেন যে আমি তাওয়ফ করছিলাম আর হঠাৎ করে দেখছি যে খুব লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে কিছু অস্ত্রশস্ত্র শস্ত্র ঝনঝনানি পাওয়া যাচ্ছে হঠাৎ করে দেখি যে হাজার ইউসুফ তাওয়াফ করছে তার সৈন্যবাহিনী তাকে গার দিচ্ছে তাদের সঙ্গে অস্ত্র শস্ত্র বল্লম বর্ষা তীর ধনুক অনেক কিছু আছে তাওয়া শেষ করে হাজরাজ নামাজ পড়তে যাচ্ছে এই সময় একজন ইয়ামানের সাদামাটা বয়স্ক এক মুরব্বী তাও করছিলেন ওনার হাতের গুতা লেগে গেল হাজরাজের সিকিউরিটি গার্ড যেটা ছিল তার হাতের সঙ্গে এবং সিকিউরিটি গার্ডের হাত থেকে তখন একটা অস্ত্র গিয়ে হাজরাদের পায়ে পড়ল সে একটু ব্যথা পেল। আর সবাই একটু সরে টোরে থাকে সরকারি সমস্ত লোকজন দেখে কিন্তু মুরব্বী একটু অসাবধান হয়ে গিয়েছিলেন সম্ভবত খেয়াল করেনি হাজ তাকে ধরে বসলে তুমি কে তুমি চেন না আমাকে তুমি কে তাকে পরিচয় জিজ্ঞাসা করলো তিনি বললেন তার নাম বলেন পরিচয় দিলেন তুমি কোন দেশ থেকে এসেছ ইয়ামান থেকে এসেছি তারপরে ইয়ামান থেকে যখন আসার খবর দিল তখন হাজরা শাকি প্রশ্ন করলেন যে ইয়ামানে তোমাদের গভর্নরকে চিনো কি না তখন তিনি বললেন হ্যাঁ তাকে তো চিনি মোহাম্মদ এমনি ইউসুফ তাকে চিনে চিনি তো তিনি কেমন আছেন তিনি ওনার খবর কি বা ওনার সম্পর্কে তোমার মন্তব্য কী তখন তিনি বললেন তাকে দেখেছি খুব মোটা শোটা হয়ে গেছে তিনি বললেন তার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করিনি লোকজনদের সঙ্গে কিভাবে ডিল করছে তার শাসন পদ্ধতি কেমন সেটা জিজ্ঞাসা করেছি তখন মুরব্বী বললেন তাকে পেয়েছি বড়ো জুলুম অত্যাচার করে যাচ্ছে জালিম ছাড়া কিছু না দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটা বিরতির দিকে যাচ্ছি আমরা আমাদের এই প্রসঙ্গটি বিরতির পরে পুনরায় নিয়ে আসবো ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আলোচনা চলবে আপনাদের সবাইকে ধৈর্য ধৈর্য আফ্রিকা করার জন্য ধন্যবাদ জজাক আসসালামু আলাইকুম বরহমুল বরক মানুষ তো আদম সন্তান जखनी तुम्हारे पापे तुम कि छोट बड़ पाप बने अकल्याण देख আজ রাত সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন উইটনেস ডাক দেখুন আজ রাত ন সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজু থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন তোমরা যখন তিনজন একত্রে থাকবে তখন একজনকে বাদ দিয়ে দুইজনের চুপে চুপে কথা বলবে না যতক্ষণ অন্যান্য লোকের সাথে মিলিত না হবে কারণ এই অবস্থা তাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সেহি মুসলিম তৃতীয় খণ্ড সালাম উনুচ্ছেদ নশো চোদ্দ হাদিস নম্বর পাঁচ उच्छेद्लम के राजत्व दिल्ञान दिलेन मनोनी मेरे ना मेला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 পরবর্তী আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি দর্শকী আমরা বিরতির পূর্বে যে বিষয়টি আলোচনা করছিলাম মানুষ যদি আল্লাহ তালার হুকুম আহকামের হেফাজত করে আমন করে আল্লাহ তালা মানুষকে হেফাজত করেন এই বিষয়ে তৃতীয় পর্বের আলোচনা আমাদের চলছে এবং আমরা এক্সাম্পল নিচ্ছিলাম হাজাজ এমনি ইউসুফ যখন ওমরা করছিল ইয়ামান থেকে আসা লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল তিনি যখন বললেন যে তোমার ভাই জুলুম করছে লোকদেরকে এই খবর তোমাকে দিতে পারি অথবা তিনি বললেন যে আমাদের গভর্নর যিনি ইয়ামানি মাহমুদ এমনি ইউসুফ সে গভর্নর হিসাবে কেমন জানতে চেয়েছেন সে জালিম ছাড়া কিছু না জুলুম অত্যাচার করে ভরিয়ে দিচ্ছে এই কথা শোনার পরে হাজরাজ অত্যন্ত রাগান্বিত হয়ে বললো আপনি জানেন না যে মোহাম্মদ ইউসুফ আমার ভাই আর আমি হাজাজ তখন তিনি মুসকি হেসে বললেন তোমার ভাই হলে তো তার এত ভরসা করার কি আছে তুমি জানো না যে আমি আমার আল্লাহকে তত বেশি নির্ভর করতে পারি আমার আল্লাহর সঙ্গে আমার পরিচয়ের কারণে আমি আরও বেশি কনফিডেন্ট তোমার ভাই সে তোমার ভাই হওয়ার চেয়ে অর্থাৎ সে তোমার ভাই এটা তোমার কাছে বড় বিষয় হয়ে গেছে আমার কাছে তার চেয়ে বড় বিষয় আছে আমার রবছেন আল্লাহ আমি আল্লাহতালা বান্দা কাজে এর চেয়ে বড় আর কোনো পরিচয় দিয়ে আমাকে ধমক দেওয়ার কিছু সুযোগ নেই এমন কথা শোনার পরে তাউস এমনি কাইসান বলেন যে আমি আশঙ্কা করছিলাম যে এই লোককে কি করে বসে হাজাদ আমার মাথার সমস্ত চুল একদম দাঁড়িয়ে গেল এমন সুস্পষ্ট বক্তব্য শুনে তার সামনে এমন কথাবার্তা বলেছে কিন্তু আল্লাহতালা তাকে হেফাজত করে দিয়েছেন হাজারের সাহস হয় নাই আর কিছু বলে এই লোকটাকে শাস্তি দিতে হাজ শেষ পর্যন্ত তার কাজে ব্যস্ত থাকতে হয়েছে আর কিছু করতে পারেনি এইভাবেই আল্লাহ তালা বন্দাজকে হেফাজত করেন মানুষ যখন তাদের মনের ভিতরে আল্লাহর ভয় জায়গা পেয়ে যায় অন্য কোনো মানুষের ভয় জায়গা পায় না তখন মানুষকে আল্লাহ তালা সত্যি হেফাজত দান করেন আমরা সিরাতে পাক থেকে অথবা আমি ইতিহাস থেকে আরেকটি শিক্ষা নেওয়ার চেষ্টা করি সালফে সাল কিভাবে আল্লাহ তালাকে হেফাজত করেছেন আল্লাহ তালার হুকুমের হেফাজত করেছেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন আবদুল্লাহ ইবিন আলী যখন আব্বাসি খলিফার পক্ষ থেকে দামেস্ক দখল করে আপনারা জানেন যে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে যুদ্ধ করে তাদেরকে উৎখাত করে আব্বাসি শাসক গোষ্ঠী উমাইয়াদেরকে উৎখাত করে দেয় উমাইয়াদেরকে উৎখাত করার জন্য যখন সেদিন আবদুল্লা ইবিন আলী আব্বাসি সিরিয়া সেদিন বহু লোককে হত্যা করেছিল উমাইয়া গোষ্ঠীদের বহু লোককে সে কতল করেছে দামেশক শহরে সেদিন রক্তের নহর প্রবাহিত হয়েছে এত লোকে হত্যা করেছে প্রায় ছয়ত্রিশ হাজার লোককে দামস্ক শহরে হত্যা করেছিল এই আবদুল্লাহ বিন আলী আল আব্বাসি তার নেতৃত্বে দামেস্ক তারা দখল করে এবং সেই দিন ছয়ত্রিশ হাজার লোককে উমাইয়া শাসক গোষ্ঠীর পরিবার পরিজন এবং তাদের সৈন্য সামন্ত তাদের এবং সাধারণ নাগরিক যারা তাদের পক্ষে চিম্পেতে ছিল প্রচুর লোককে প্রায় ছয়ত্রিশ হাজার লোককে হত্যা করে এবং ঘোড়া গাধা এগুলো নিয়ে তারা যে জামে আল উমাবি সবচেয়ে বড়ো মসজিদ আল উমাবি জামে মসজিদ বিরাট মসজিদ উমাইয়া খলিফার প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদে এই ঘোড়াটোরা নিয়ে ঢুকেছে আর তাদের দাপট দেখানোর জন্য লোকদেরকে সন্তুষ্ট করার জন্য ক্ষমতার বহি প্রকাশ করার জন্য ক্ষমতার শক্তি দেখানোর জন্যে তারপরে বিরাট সমাবেশ ডেকেছে এবং তার সঙ্গে সমন্ত্র সব বাকিদেরকে জিজ্ঞেস করেছে যে এই দামেস্ক এলাকায় সিরিয়া অঞ্চলে আমরা যা কিছু করলাম যেভাবে ক্ষমতা দখল করলাম এবং আমরা যেভাবে ক্ষমতা হাতে নিয়েছি আমাদের ব্যাপারে কোনো প্রতিবাদ করতে পারে এমন কোনো ব্যক্তি কি আছে আমি জানতে চাই সবাই চুপ কেউ কোনো কথা বলল না একজন শুধু তার সহকারী হিসাবে একা বললেন একজন আছে ইমাম আল আউজাই উনি তো সাংঘাতিক হক কথা বলেন অনেক বড় আলেন তিনি সুযোগ পেলে হক কথা না বলে ছাড়বেন না হয়তোবা তাই নাকি তাহলে তাকে ধরে নিয়ে আসো আব্দুল্লাহ আবদুল্লাহিন আলী আল আব্বাসের পক্ষ থেকে লোক চলে গেল ইমাম আউজাইয়ের বাড়িতে সঙ্গে সঙ্গে দেরি নাই। ধরে নিয়ে আসো তাকে গিয়ে বলা হলো যে ইমাম সাহেব ইমাম আল আউজাই আপনাকে তো আমাদের যিনি কমান্ডার আবদুল আলি আল আব্বাসি আপনাকে তলব করেছেন এই খবর পাওয়ার পরে ইমামাল আও যাই নিজেকে বললেন হে আওজাই আজকে তোমার পরীক্ষা হবে তোমার পরীক্ষা হবে আজকে তুমি টিকে থাকবে না টিকে থাকতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করো নিজেকে বুঝাচ্ছেন এরপরে ইতিহাসে বর্ণনা পাওয়া যায় তিনি গোসল করে নিলেন তিনি মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন যা আমার সামনে এখন নির্ঘাত মৃত্যু চলে আসতে পারে আমি প্রস্তুত হয়ে যাই গোসল প্রসল করে পাকসাপ হয়ে গেলেন এবং জামার ভিতরে কাপড়ের কাপড়ও পড়ে ফেলেছেন তারপরে তিনি সেখানে হাজির হইতে চলে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন যে আমি গেলাম তার দিকে সে আমার দিকে তাকিয়ে আছে তার চেহারার মধ্যে কি পরিমাণ গোসা যে আমার প্রতি আমি তো এখনো প্রতিবাদ করিনি প্রতিবাদ করতে পারে এই কথা শোনার কারণেই তার এত জ্বলন এত আস্ফালন আমি আল্লাহর ঘরে তাওয়াকল করলাম আর বললাম হাসবুন আল্লাহু আনি এম আল আকিল এই কথা পড়তে আমি গেলাম দাঁড়ালাম মনে মনে পড়ছি আর তার এই চেহারা দিকে তাকিয়ে আমাকে আল্লাহ আল্লাহতলা পরবর্তী পর্যায়ে তিনি এই ঘটনাগুলো তার ঘনিষ্ঠ লোকদের কাছে এক্সপ্রেস করেছেন তারা বলেছেন যে কেমন আপনার দিন কাটলো সময় কাটলো সেখানে কীভাবে ফেস করলেন তিনি বললেন যে আমি যখন এই হাসবুন আল্লাহু আনি এম আল পড়ছি আল্লাহ তালা দিকে আমি রুজু হয়ে গেছি আমি দেখি যে আল্লাহ আল্লাহতালা এই ডিকটেটর কমান্ডার তার ব্যাপারে আমার দিনের মধ্যে আল্লাহ ভয় নিয়ে গেছেন এবং আমি দেখতে পাচ্ছি তার সাইজ আমার কাছে মনে হয় যেন একটা মাসির মত মনে হচ্ছে দুর্বল এবং সে বড় কিছু না আমার কাছে আল্লাহ তারা তুলে ধরলেন মনে হচ্ছিল আমার কাছে সে একটা মাসির চেয়ে বেশি শক্তি নাই এমন অনুভূতি আমার কাছে চলে আসলো তারপরে সে দেখা হওয়ার পরে সে বলল। আপনি ইমাম আফজাই যে আচ্ছা কি বলতে চান আপনি বলেন তো দেখি আমরা যে এই যে এত লোককে হত্যা করলাম ক্ষমতা দখল করলাম তাদেরকে উৎখাত করে দিলাম এই ব্যাপারে আপনার মন্তব্য কি সরাসরি ডাইরেক্ট প্রশ্ন তিনি কি প্রশ্ন করবেন তিনি যদি এখন সরাসরি প্রশ্ন করে দেন নির্ঘাত মৃত্যু এরপরে তিনি বললেন হাদ্দাসানা হাদ্দাসানা বলে হাদিস বললেন বললেন যে রসুল্লাহ সাল্লসলাম ইসাদ করেছেন যারা মুসলিম হয়েছে কালী মাতুর শাহাদা পড়েছে তাদেরকে হত্যা করা যাবে না তিন কারণ ছাড়া এমন যদি হয় যে সে মোর্তাদ হয়ে গেছে এই একটি কারণ দুই নম্বরে হয়েছে যে সে যদি কাউকে হত্যা করে থাকে তার বদলে কেসাচের শাস্তি তিন নম্বরে হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবিচার করে ধরা পড়ে তাহলে তার জেনার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই তিন কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা জাহেজ নাই এই হাদিসের দৃষ্টিতে এখন আপনি যদি মনে করেন তাদেরকে হত্যা করেছেন তারা এই তিন ক্রাইটেরিয়ার কোন ক্রাইটেরিয়াতে পড়ে যায় তাহলে তো হয়ে গেল ঠিক আছে আর যদি না পড়ে এগুলোর কোনোটা ক্রাইটেরিয়া এই সমস্ত রক্তের ভার আপনার কাঁধে করে কেয়ামতের দিন উঠবেন এই কথা শোনার পরে তার চেহারা আরও কালো হয়ে গেল এবং যাই বলেন যে আমি মাথার পাগড়িটাকে একটু সরাই দিলাম কারণ আমি এক্সপেক্ট করছি যে আমার গরদান এই মুহূর্তে সে উড়িয়ে দেবে এই কথা আমার উত্তে শোনার পরে লাঠি দিয়ে এমন করি একটা গুঁতা মারল জমিনের উপরে আমি মানসিক প্রস্তুতি যা এই মুহূর্তে আমার গড়দান উড়ে যাবে এমন কি তার পাশে যে তার যারা কমান্ডার বাকি ছিল অথবা বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের তার এই যারা ছিল তার সহযোগী যারা ছিল তারা সবাই তাদের কাপড় গুটিয়ে নিল কারণ এই মুহূর্তে আমার গরদান উড়িয়ে দিলে রক্ত তাদের কাপড়ে গিয়ে লেগে যেতে পারে কিন্তু সে আমাকে দ্বিতীয় প্রশ্ন করলো এরকম কিছু করার আগে তখন বললো যে আমরা যে তাদের এই সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করেছি আমরা যে তাদের সমস্ত সম্পত্তি নিয়ে এসেছি এই ব্যাপারে আপনার মন্তব্য কী তিনি বললেন টাকা পয়সা সম্পত্তি যদি হালাল তরিকায় হয় তাহলে হেসাব হিসাব দেওয়া লাগবে আল্লাহতালার কাছে আর যদি হারাম তরিকায় হয়ে যায় তাহলে একব শাস্তি আছে আল্লাহ তালার কাছে আপনারা হিসাব করে দেখুন যদি হালাল তরিকায় করে থাকেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যান আর যদি হালাম তরিকায় নিয়ে থাকেন তাহলে আল্লাহ তালার কাছে শাস্তি অপেক্ষা করছে এই কথা শোনার পরে আব্দুল আলী আল আব্বাসি কোনো সুবিধা করতে পারলো না কিন্তু ইমাম আউজাইকে আল্লাহ তালা হেফাজতের গ্যারান্টি দিয়ে দিলেন আল্লাহ তালা হেফাজত দিয়ে ঢেকে ফেললেন সেই লোক তখন মুদ্রার একটা থলি বের করে বললেন যে হজুর আপনি এটা নিয়ে যান খরচ করেন যেভাবে আপনার ভালো লাগে তিনি নিতে চাইলে না তিনি বললেন আমার টাকা পয়সার কোনো দরকার নেই সে বলে না নিয়ে যান নিতে হবে নেন তখন তার দরবারে অন্য যারা ছিল কিছু তার অ্যাডভাইজার অথবা তার অফিসার বৃন্দ তারা কেউ কেউ ইমাম আউজাইকে চোখের ইশারা বলে নিয়ে নেন তার মানে হচ্ছে যে সেই লোকটা আপনাকে কোনো একটা সুতাপে পেয়ে উশিল্লা হত্যার অর্ডার দিয়ে ফেলবে আপনি নিয়ে নিয়ে চলে যান তারা বুঝতে পারছে তারা ইমামের যানটা রক্ষা হোক তারা চায় তিনি তাদের ইনসিস করাতে নিলেন নিয়ে স্টেজ থেকে নেমে বের হয়ে গিয়ে তিনি ওই আলিয়ার আব্বাসীর লোকজনের মধ্যেই বিতরণ করে দেওয়া শুরু করে দিলেন স্বর্ণ সবাইকে বিতরণ করে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন আর বললেন ইয়ৌমা দাখাল না কুলনা হাসবুন আল্লাহওয়ানি এম আল ওাকিল ও ইয়ুমা খারাজ না কুলনা হাসবুন আল্লাহানি আয়মাল আকিল যখন যেদিন আমরা ঢুকেছিলাম এখানে তখন হাসমান আল্লাহ আিয়াম ওয়াকিল বলে এসেছি এখনও যাওয়ার সময় সেটাই পড়ব হাসমান আল্লাহ ওয়ানিয়াম ওয়াকিল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি সবচেয়ে বড়ো রক্ষণাবেক্ষণকারী তিনি সবচেয়ে বড় নিরাপত্তা দানকারী তিনি হেফাজত করবেন এই ইয়াকিন করে ইমাম আল আহজাই এসেছিলেন আল্লাহতালার হুকুমগুলোকে আসামগুলোকে যেভাবে তিনি হেফাজত করেছেন আজকে কঠিন বিপর্যয়ের দিনে ইমাম আহজাইকে আল্লাহ তালা হেফাজত করে ফেললেন দুশ্মন হাতের কাছে পেয়েও তার বলিষ্ঠ জবাব শুনেও কিছু করার সাহস হলো না আল্লাহ তালা যদি হেফাজত করে ফেলেন তাই হয় সম্মানিত দর্শক মণ্ডলী এ বিষয়ের উপর আমাদের তৃতীয় পর্বের আলোচনা আজকে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ অন্য সময় বাকিটার আলোচনা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তালার উপরে তাবাক্কল করা এবং আল্লাহ তালার আকামগুলোর হেফাজত করার জন্য তৌফিক দান করুন الله تعالى حفاظت تاورجه من عمد ركال الله تعالى نصيب دعن كلهم جزاكم الله كل الخير والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> बिधान ना तहले तार धंशो शेख जहां पर आज निर्वाचित कितुल्लाकाम सुबस्था सकल के जिवोन শোনার এবং জানার বুলুগুল মারামের ছটায় আপন শুধুমাত্র পিস বাংলায়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 The best profession is a profession of a person who invites people to Allah Subhanahu Wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning is, should be to spend the message of Allah Subhanahu To implement the convincing Islamic-cum-educational formula to excel in your career, Dekun Career Guidance सकाल सा हल मूल विषय पूर्ण विश्वासार सठी शिक्षा सठीक इसलम जिन्हे गोटा विश्व छड़िए सुन्ना वास्तवय बुनियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती आज सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंग